চর্ম নাইরি পীর তাই তাইতো এবার হাত পাখাতে দিবা ভোট চর্ম নাই রি সাথে বেঁধেছি ভাইজট তাই তো এবার হাত পাখাতে দিব মোরা ভোট চর্ম পীরের সাথে বেঁধেছি ভাইজট তাই তো এবার হাত পাখাতে দিব মোরা ভোট গলা বাজি চাপা বাজির সময় এখন শেষ জাতি এখন স্বপ্নে এবার নির্বাচনে ফয়েজ ভাইকে চাই তাই তো এবার বরিশালে ফয়েজ ভাইকে চাই জয় হবে রে জয় এবার হাত পাকারি জয় তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভাই জয় হবে जा हाथ पता जाए तबार गरीबी दुखी नहीं भ এমপি মন্ত্রী সবই দেখলাম এই বাংলার হাই সোনার বাংলার সম্পদ গুলো লুটে পুটে খায় এমপি বাংলার মন্ত্রী সবই দেখলাম সম্পদ গুলো এমপি এবার আসনে চাই সতনির্বিক এমপি এবার বরিশালে চাই সে তো হলো সবার প্রিয় মোদের ভয়ে ভাই জয় হবে রে জয় এবার হাত পাকারি জয় তাই তাই তো এবার গরিবী দুঃখী নাই রে কোনো ভয় জয় হবেরে জয় এবার হাত পাখারি জয় তাই তো এবার গরিবী দুঃখী রি নাই রে কোনো ভয় তুফান এলে ডুবে নৌকা ধানের বিদ্যুতের বিপুল ভটে জিতবে এবার মোদের ভাই এই অঞ্চলের জনগণকে আমি বলে যাই এই অঞ্চলের জনগণকে আমি বলে যাই হাত এবার হাত পাকারি জয় তাই তো এবার গরিবী দুঃখীর নাই রে কোনো ভয় জয় হবেরে জয় এবার হাত জয় তাই তো এবার গরিবী দুঃখীর নাই রে কোনো ভয় ইসলাম হলো শান্তির দিশা দিনের তরে সেই শান্তির কত কিছু করে ইসলাম হলো জনগণ গড়তে এবার পীর সাহেবকে চাই শান্তির দেশে গড়তে এবার পীর সাহেবকে চাই জয় হবে জয় হাত পাখারি জয় তাই তো এবার গরিবী দুঃখীর রে কোনো ভয় জয় হবে এবার হাত পাখারি যায় তাই তো এবার গরিবী দুঃখের নাই রে কোনো ভয় একে একে ধ্বংসের দিকে মোদের সোনার দেশ এবারে কিন্তু গড়তে হবে নতুন পরিবেশ এক একে ধ্বংসের দিকে মদের সোনার দেশ এবারে কিন্তু হবে বাংলাদেশ সেই সুন্দর পরিবেশ করতে ফয়েজ ভাইকে চাই। জয় এবার হাত পাথারি জয়ে। তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয়ে জয় হবেরে যায় এবার হাত পাথারি জয়ে। তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয় জয় হবেরে যায় এবার হাত পাখারি যায় তাই তো এবার গরিবী দুঃখের নাই রে কোনো ভাই যায় হবেরে যায় এবার হাত পাখারি যায় তাই তো এবার গরিব দুঃখের নাই রেছিলেন ভয় গরিব শিল্প গোষ্ঠীর পরিবেশন